আবু কাতাদ হ্রদিয়াল্লাহ হতে বর্ণিত যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম জুহর ও আসরের সালাতের প্রথম দু রাকাতে সুরাফ ফাতিহার সাথে আরেকটি সুরাফ করতেন কখনও কোনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন এবং তিনি প্রথম রাকাতে কিরাত দীর্ঘ করতেন